এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আল্লাহর সাথে রসুলের সাথে মোহব্বত করতে বলছেন এসকে করার জন্য বলেন নাই প্রেম এক জিনিস জি ভালোবাসার প্রেম এক জিনিস না আব্বা আমাকে আমরা ভালোবাসি মোহব্বত করি কিন্তু আব্বা আম্মার সাথে আমরা প্রেম করি না আমাদের বোনকে আমরা ভালোবাসি বোনের সাথে প্রেম করি না কি করি আমরা মহব্বত করি তাহলে আমরা আম্মাকে মহব্বত করি আমাদের বোন কে করি কিন্তু তাদের সাথে আমরা প্রেম করি না কিন্তু স্ত্রীর সাথে কি করি ওরে আবার কিছু কয় না। সাথে প্রেম করি তাহলে আল্লাহ রবাহিনের সাথে আল্লাহ রসুল সাল্লামের সাথে প্রেম করা হলেও আল্লাহর সাথে বেয়াদি করা আল্লাহ রসুল সাল্লা সালামের সাথে বেয়াদবি করা এই জন্য আল্লাহ কোরআন এর আয়াত নাজিল করে বলে দিছেন তিনটা সময় আব্বা আম্মার অনুমতি ছাড়া আব্বা আম্মার রুমেও ঢুকা যায় না এটা হলো সীমা রেখা। আব্বাকে ভালোবাসি তাই বলে আব্বা শরীরের যে কোনো জায়গায় আব্বা মহবা রেখা আল্লাহ বাংলার সাথে প্রেম করা যায় না আল্লাহ বাংলা রসুলের সাথে মহব্বত করতে হয় এজন্য জন্য ইসলাম ইমাম তাই মিয়া রহমতুল্লাহ বলেন যুগে যুগে একটা সম্প্রদায় দেখা গেছে তারা আল্লাহরে আশও করে না শুধু করে শুধু আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে এরা যত আল্লাহ আল্লাহ রব আলমিনের কাছে এটা এবাদত হিসাবে গ্রহণ যোগ্য না এজন্য জন্য দেখবেন অনেক কিতাবের মধ্যে লেখা আছে অমক আল্লাহর ওলি গাছের নিচে বসে বারো বছর ধরে সাধনা করছেন সাধনা করতে করতে गा उठे गए के पालन हो गत बंदीगी शरीय शुद्ध मोहब्बत दिए आल्लाबादा अब शुद्ध आल्ला के भय कर लेना আল্লাহকে মহব্বতও করতে হয় আশাও করতে হয় খারেজি সম্প্রদায় শুধু আল্লাহকে ভয় করছে আল্লাহকে মহব্বত করে নাই জন্য আল্লাহ চোর এবং চুরি নি চুরি করলে হাত কেটে দাও তারা বলে হাত তো এ পর্যন্ত না হাত এ পর্যন্ত সুতরাং হাত এ পর্যন্ত কাটিয়ে দিতে হবে खारेजी मत हम हाथते मान्लात करना आशाओ करना आशा पुशं करे, शुदू करे, कर महब्बत नल्ला बोक हलो मुरजिया नाम मुरजिया खाली आल्लासे आशा कर महब्बत नहीं अगणित अस्य भाई बन हलोर् नामा बस नामा मजबूत नाम नाम इमान ठीक आमज नायमान मजबूत आमान ठीक जानना तो पाइब सब आशा कर बसे এদের ভিতরে শুধু আশা আছে তাহলে এই তিনটা হল এবাদতের রোকন এক নম্বর দিয়ে এবাদত বুঝাইছেন তুম তে রুণি যখনই আল্লাহ রব আলের কোন আবাদত করবে ফত্তা একটা মাত্রই তরিকা ওই পদ্ধতি করেই হইতে হবে সমস্ত এবাদত একটা মাত্র ফরমেটে একটা মাত্র পদ্ধতিতে আল্লাহ রব আলিনের কাছে যাইতে হবে এর বাহিরে ইসলামের সুন্নত এর তেবা করে দরুদ পড়তে হবে কার অনুকরণে নবী সাল্লা ইসলামের সুন্নত এরাতবা করে সলাৎ কায়ে করতে হবে নামাজ পড়তে হবে নবী সাল্লাহর একটাই তরিকা ওই তরিকার এত্তেবা করা আল্লাহরবাহ আলমিন প্রত্যেকটা মানুষের উপরে ফরস করে দিয়েছেন নবী সালামের সুন্নতের এত্তেবা করা প্রত্যেকটা নারী পুরুষের উপরে আইন আসেন রাখতে হবে নবী সাল্লাম এই করেছেন কিনা নবী সাল্লাহ ইসলামের সাহাবিরা করেছেন কিনা যদি করেন তাহলে আমি করব যদি না করেন তাহলে আমি করব না এটা হইলার ক্ষেত্রে এক নম্বর নীতিমালা এক নীতিমালা হইল যদি এই আমলটা এই এবাদতটা নবী সাল্লি সাল্লাম করেন অথবা নবী সালামের সাহাবিরা করেছেন তাহলে আমি করব না হয় করব না এটার নাম এত্তেবা কারণ আল্লাহ রাম কেও এই ক্ষেত্রে অন্তর্ভুক্ত করেছেন হুদা জাহান্ন এখানে আল্লাহের সাথে পদ্ধতি অনুসরণের কথা উল্লেখ করেছেন এই মুমিন মানে সাহাবাইকার সাহাবাই কেরামের এত সুন্নতের অন্তর্ভুক্ত আল্লাহ রসুল সাল্লাহসালাম তোমাদের উপরে কর্তব্য হল আমিন্নত এবং আমার খোলাফা এরা সেদিনের সুন্নত কে শক্ত করে আগড়িয়ে ধরবে তাহলে নবী শর্ত সুন্নত এই আমলতা এই আকৃদাটা নবী সাল আলহাসাল্লাম এবং তার সাহাবিরা এই পদ্ধতিতে এই সিস্টেমে করেছেন কিনা যদি করেন তাহলে এটা সুন্নত যদি না করেন এটা যদি নবী সালের নবশ বছর সময় বছর। এই তেপ্পান্ন বছরের ভিতরে এটা এবাদত ছিল না পরবর্তীতে বানানো হয়েছে এটা মদিনাতে ছিল না মুখ্যাতে ছিল না এটা দুনিয়ার অন্য অন্য জায়গায় বানানো হয়েছে ওই আবাদত গুলো না করার নাম এত্তেবা নবী সাল্লাহাম এবং সাহাবায় কেরাম যে আমলগুলো যেভাবে করেছেন ওইটা করার নাম এত্তেবা এর পরে নতুন আবিষ্কৃত জিনিসগুলো না করার নাম হল এত্তেবা